মানবতার সমাধান وعليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله واشهد ان إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعا. দিন দলালকুল্লালার আউ বিসম্লাহ রহমান রাহিম্লা হাকাতমুন সুপ্রিয় দর্শক বিন্দু আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম কি কী জিনিস আছে যা আমরা করলে জান্নাত যেতে পারব কী উপায় উপকরণ আছে যেগুলো আমরা অবলম্বন করলে জান্নাত যাওয়ার জন্য আমাদের খুব সাহায্যকারী হবে ইনশাআল্লাহ তালা সেই সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে পরিবেশন করব ইল্লা অমাতি ইন্নাত যাওয়ার মাধ্যম সমূহের মধ্যে এটাও একটা মাধ্যম যে আল্লাহ নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বইটি নাম এমন আছে যদি কেউ সেই নামগুলো মুখস্থ করে তাহলে সে জাননাতে যাবে বোখারি এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলু সাল্লাম এ কথা আমাদেরকে জানিয়েছেন যেমন নবী বলছেন ইন্না লিল্লাহিস ইসমা মান আসাহা দাখাল জান্নাতরুন ইহেব্বুল বিতরা আল্লাহর নিয়ানব্বইটি নাম এমন রয়েছে যদি সেই নিরানব্বইটি নামকে মুখস্ত করে তাহলে সে জান্নাতে যাবে আল্লাহ বেজর তিনি বেজর সংখ্যাকে ভালোবাসেন এখানে আল্লাহ রসুল সালাল্লা সাল্লাম বললেন আল্লাহ নিয়ানব্বইটির নামকে মুখস্ত করলে জান্নাতে যাবে তবে এই হাদিস থেকে এরকম বুঝে নিলে চলবে না যে ওই নিয়ানব্বইটির নাম মুখস্ত করলেই জান্নাতে চলে যাব যেমন আল্লাহ নবী বলেছেন হাদিসেল যে লাহা ইল্লাহ পড়বে সে জাননাতে চলে যাবে ব্যাখ্যায় যেমন বলা হয়েছে ইলাহা ইল্লাহর অর্থ এই নয় যে শুধু মুখে বলবে লাহা ইল্লাহ জাননাতে চলে যাবে এরকম না বরং লা ইহা ইহ বলার সাথে সাথে তার কাজে পরিণত করবে মানে যখন একজন বান্দা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহমদ আল্লাহ রসুল এটা যখন সে স্বীকার করবে তখন সেই স্বীকারোক্তি অনুযায়ী তাকে কাজ করতে হবে অর্থাৎ আল্লাহর ইবাদত পালন করতে হবে আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আল্লাহর ইবাদত করবেন না তাহলে কিভাবে আল্লাহকে আপনি স্বীকার করলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যখন আপনি স্বীকার করছেন যে আল্লাহ মাবুদ আল্লাহ উপাস্য তখন তার উপাসনা করতে হবে যখন আপনি স্বীকার করছেন মোহাম্মাদুর রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসুল তাহলে সেই রাসুল আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন সেগুলো আমাদেরকে পালন করতে হবে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে অনুরূপ আল্লাহ নবী যে বলছেন যে আল্লাহ নিয়ানব্বইটার নাম এমন রয়েছে যদি কেউ মুখস্থ করে তাহলে সে জাননাতে চলে যাবে তার মানে শুধু এই নয় যে আপনি বলবেন আল্লাহ আল রহমান আর রাহিম আল মালিক আল কদ্দুস আল সালাম আলমিন আল মুহাইমিন এইভাবে শুধু মুখস্ত করে নেবেন আর জান্নাতে চলে যাবেন ব্যাপারটা তা নয় আল্লাহর যে নাম আছে সেই নামের যে অর্থ হয় আর সে নামের যে দাবি হয় সে দাবি অনুযায়ী আমল করতে হবে আল্লাহর সমস্ত নামগুলোর সাথে সাথে তার বিশেষ একটি অর্থ আছে আর সেই নামগুলোর একটা দাবি আছে সেই নামগুলোর দাবি অনুযায়ী আপনাকে আমল করতে হবে আর এখানে আরো একটি কথা মনে রাখবেন যে এই হাদিসে যে বলা হলো আল্লাহটি নাম আল্লাহর কিন্তু নাম শুধু না আল্লাহর নাম আরো অনেক আছে কত আছে তা জানি না অনেক নাম আছে করবে তার জন্য জান্নাত আছে এটা বলা হয়েছে যেমন আবদুল্লাহ বিন মাসুদ থেকে বর্ণিত হয়েছে মোসনাদ আহমদে এই হাদিস বর্ণিত হয়েছে এবং আল্লাহ বা আলবানী রাহম এই হাদিসকে সহি বলেছেন হাদিসটা হলো এই الله الرسول صلى الله عليه وسلم بلتشين اللهم اني عبدك ابن عبدك ابن عمتي ناسيتي بيدك مادن في حكمك عدن في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك او علمته أحدا من خلقك أو استعصرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري ও জিলা আসনি ও এই হাদিস থেকে যে দলিলটা আমি আপনাদের সামনে বলতে চাইছি যে এই হাদিসের মধ্যে একটি শব্দ এমনও রয়েছে যে মধ্যে বলা হয়েছে যে আল্লাহ কিছু নাম তার রেখেছেন যা আমাদেরকে জানানো হয়নি হাদিসের তর্জমা শুনে নেন আল্লাহ নবী বলছেন আল্লাহ ইন্নি আব্দ হে আল্লাহ আমি তোমার বান্দা ইবনু আব্দিক তোমার বান্দারি সন্তান ইবনু আমাতিক তোমার বান্দি একজন ছেলে আমি মাদিন ফিযা হুকমুক আল্লাহ আমার ব্যাপারে তোমার ফায়সালা কার্যকরী আদলুন কাদা উক এবং আমার ব্যাপারে তোমার বিচার তোমার সমস্ত আমি সেই সমস্ত নামের অসিলাই তোমার কাছে চাইছি আল্লাহ যে নামগুলা তুমি তোমার জন্য রেখেছ আও আনজাল কিতাবে যে নামগুলো আল্লাহ তুমি তোমার গোপন রেখেছো কি চাইছি আল্লাহ আনতা আল্লাহ কোরআনা রাবি আকালবি আল্লাহ তুমি কোরআন আমার দিলের জন্য শান্তিদায়ক বানিয়ে দাও ও নুর আসাদি আমার দিলের জন্য জ্যোতি বানিয়ে দাও বা হাম্মি হুক্ত হয়ে যায় এই কোরআনকে আমি যে নাম নামগুলো তোমার গাইবে এলমে গোপন রেখেছ এই শব্দ দ্বারা পরিষ্কার বোঝা যায় যে মহান আল্লাহ রাবুল আলমিল নাম শুধু ওই নিরানব্বইটা না বরং আরো অনেক নাম আছে যা হয়তো আল্লাহ কোরআনেও অবতীর্ণ করেননি যা হয়তো আল্লাহ তার কোন বান্দাকে বা আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানাননি সেগুলা তিনি তার গাইবি এলমে গপন রেখেছেন এ থেকে কথা পরিষ্কার যে আল্লাহর অনেক নাম আছে তার নামের সঠিক সংখ্যা আমরা জানি না তবে সেই নামগুলোর মধ্যে নিরানব্বইটা নাম যদি কেউ মুখস্ত করে তাহলে সে জান্নাতে যাবে এ কথা বলেছেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম অনোরফ জান্নার যাওয়ার মাধ্যম হচ্ছে সালামের প্রচলন করা একে অপরকে সালাম দেওয়া সালামের কথা বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে একে অপরকে সালাম দিতে বলেছেন আর কেউ সালাম দিলে সুন্দর করে সালামের উত্তর দিতে বলেছেন তাহিন আল্লাহ তালা বলছেন যখন তোমাদেরকে কেউ সালাম দেবে তোমরা যখন অপরের পক্ষ থেকে সালাম প্রাপ্ত হবে তখন তোমরা সেই সালামের উত্তর দিবে উত্তম ভাবে উত্তম ভাবে যদি জিতে না পারো তাহলে কমসে কম তো ততটুকু ফিরিয়ে দিবে যতটুকু সে দিয়েছে বা যেভাবে সে দিয়েছে সেভাবে তাকে সালাম দেবে তারপরে আয়তের মধ্যে এখানেও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যখন ইব্রাহিম আলহ সালামের কাছে সম্মানিত ফেরেস তারা গেছিলেন তখন তারা বলেছিলেন আসসালাম আলাইকুম আর ইব্রাহিম আলাই সাত সাল্লাম উত্তরে বলেছিলেন ও আলাইকুম সালাম তো ভাইয়েরা আমার কথা হচ্ছে যে কোরআনী আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমরা একে অপরকে সালাম দেবো আর সালাম দিলে পরান লাভ কি হবে তার জন্য আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিম বলছেন খাবার খাওয়াও ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দান করো আর তোমরা আত্মীয়তার সম্পর্ক জোরার চেষ্টা করো ও সালাম আর আপসের মধ্যে সালামের প্রচলন করো তাহলে প্রবেশ করতে পারবে সাল্লাহ আলিয়া এখানে আমাদেরকে শিক্ষা দিলেন যদি আমরা সালামের প্রচলন সৃষ্টি করি একে অপরকে যদি সালাম দিই তাহলে এগুলো যে আমাদের জান্নাত যাওয়ার মাধ্যম হয় এগুলোর কারণেও যে ইনশা আল্লাহ আমরা জাননাতে যেতে পারবো সে কথা বলে দিচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আরো একটা হাদিস হয়েছে আল্লাহ নবী বলছেন যা করলে তোমরা একে পারবে আফসু সালাম আবাইনাকুম তোমরা একে অপরকে সালাম দাও একে অপরের প্রতি সালামের প্রচলন সৃষ্টি করো তাহলে তোমরা ইনশা আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে আর যখন তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে তখন তোমরা এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি উইটনেস ডাক দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় দুনিয়া বিভ্রান্তিতে ছিল তখন सठी पथे दिशा दिए मती रान मतलब देख अल कुर आलो शुदू पीलूर्ण विधान স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ এর মধ্যে বলেছেন যখন এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো আইউল ইসলাম আফদাল সব ইসলামের কোন কাজটা উত্তম কাজ বাইরে আমার বলতে আমি এই চাইছিলাম যে জান্নাতের এটাও একটি মাধ্যম যে আমরা পারস্পরিক সালামের প্রচলন সৃষ্টি করব। আমরা একে অপরকে সালাম দেব। অনুরূপভাবে জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে খাদ্য দান করা একে অপরকে খাদ্য দেওয়া ক্ষুদার্ত মানুষদেরকে খাবার দেওয়া এটা হচ্ছে আমাদের মুসলমানদের একটা পারস্পরিক অধিকার আল্লাহ তালা আমাদেরকে একে অপরের সাথে কিভাবে ভালোবাসার সাথে কিভাবে আমরা বসবাস করব। আমরা মুসলিম হিসাবে আমাদের একে অপরের প্রতি কর্তব্য কি সেই কর্তব্যর কথা শিক্ষা দিয়ে বলেছেন যে আমরা শুধু নিজে খেয়ে থাকবো প্যাটপুরে তা করলে কিন্তু চলবে না বরং আমাকে আমার মুসলিম ভাইদের খবর রাখতে হবে গরিব গুরা যারা যাদের অভাব আছে যারা সংকীর্ণতায় ভুগে এরকম গরিব হবে। এবং এরকম খাবার কথা আল্লাহ এমন আল্লাহ বিহি মিসকিনাও আসিরা দাহারে আল্লাহ তালা বললেন যে মোমেনদের গুণ হয় যে ওরা খাদ্য দান করে ই তো এমন আত্মা খাবারের প্রতি তাদের ভালোবাসা এবং আকর্ষণ থাকা সত্ত্বেও সেই খাবার তারা দেয় তাদেরকে আত্ম আমা আলাহক দিহি মিসকিনাও ওয়া ইয়াতিমাও ওয়া আসিরা মিসকিনদেরকে খাবার দেয় ইতিমদেরকে খাবার দেয় এবং যারা বন্দী তাদেরকেও তারা কি করে খাবার দান করে তো ভাইরামার কথা হচ্ছে খাবার দেওয়া একটা ইসলামের কাজ যার কারণে আমরা জান্নাতে যেতে পারবো ইনশা আল্লাহ তালা তাই বিশ্ব নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলছেন আত এমুল মারিদ ওয়া ফুল আল্লাহ নবী বলছেন আত এম তাম তোমরা খাদ্য দাও মানে তোমরা দেখতে যাও যাওল আনি আর যারা মানে দুঃখে কষ্টে ভুগতে আছে তাদেরকে সাহায্য করো তাদেরকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার তোমরা ব্যবস্থা গ্রহণ করো এইভাবে আল্লাহ রবুর আলমিন কোরআনে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন খাবার দেওয়ার প্রতি যেমন আল্লাহ বলছেন সুরাত আল্লাহ তালা বলছেন ওরা দুর্গম গিরিপথে পথে প্রবেশ করে না হে তুমি নবী তুমি কি জানো দুর্গম গিরি কি আল্লাহ তালা বলছেন দুর্গম গিরিপথ হচ্ছে ক্রীতদাস মুক্ত করা ফাক্কর রাখাবা ক্রীতদাসকে মুক্ত করা আম আর খাবার দেওয়া মিসকিনদেরকে এবং এতিমদেরকে খাদ্য দান করা তো মোট কথা হচ্ছে আল্লা রব্বুল আলমিন খাদ্য দেওয়ার কথাটা আমাদেরকে বলে এটা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন আমরা শুধু নিজে না খেয়ে থাকবো আর ওপরকে ভুলে যাব তা কিন্তু চলবে না বরং আমাদেরকে অপরকে খাবার দিতে হবে অনুরোধ ভাবে বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন হে মানুষ সম্প্রদায় আত তাম তোমরা অপরকে খাবার দাও অপরকে খাদ্য দান করো ও আফসুসালাম আসসালামের প্রচলন সৃষ্টি করো ওয়াসালুল আর হাম আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো একে অপরের সাথে জুড়ে থাকার চেষ্টা করো ওয়াসাল্লু বিল্লাইলে আর রাতে নামাজ পড়ো ওয়ান না সনিয়াম যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নির্জনে নির্ভূত অবস্থায় উঠে আল্লাহ রব্বুল আলমিনের জন্য দাঁড়িয়ে নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে চাও তাহলে কি হবে ও তদুলতা বেসালাম তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন যে জান্নাত তৈরি করে রেখেছে সেই জাননাতে তোমরা প্রবেশ করতে পারবে এই হাদিস তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে আল্লামা আলবাণী রাহমেতুল্লাহ আলাই এই হাদিসকে সহি বলে উল্লেখ করেছেন এইভাবে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে খাদ্য দানের প্রতি উৎসাহ করে এই কথাটা বোঝাতে চেয়েছেন যে এটাও হচ্ছে আমাদের জান্নাত যাওয়ার একটি মাধ্যম যদি আমরা একে অপরের প্রতি খেয়াল রাখি একে অপরকে যদি আমরা খাদ্য দিই তাহলে ইন্দে আল্লাহ তালা এই উদারতা আর এই মানে দান ক্ষয়রাতের কারণে এটাও আমাদের জন্য অচিলা হয়ে যাবে মাধ্যম হয়ে যাবে এই অশিলা আর এই মাধ্যমের বদৌলতে জান্নার যাওয়ার পথ আমাদের জন্য সুগম হয়ে যাবে এইভাবে জান্নার যাওয়ার উপায় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আত্মীয়তার সাথে জুড়ে থাকার চেষ্টা করবেন সমস্ত আত্মীয়কে একেবারে মিলিমিশে থাকার জন্য যে ব্যবস্থাগুলো হয় সেই ব্যবস্থা গ্রহণ করার আপনি চেষ্টা করবেন কোরআনে আল্লাহ রবীন্দ্রালামে সালাম এ হাদিসে যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো ওয়াসালুল আর হাম তোমরা আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করো আত্মীয়দের সাথে জুড়ে রাখার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদেরকে উৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের মাধ্যমে তাই তিনি একটি হাদিসের মধ্যে বলছেন যা বুখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যদি তোমরা কোনো অনাত্মীয়কে দান করো তাহলে এই দানের স্বক তোমরা পাবে কিন্তু এই দানটা যদি তুমি কোনো আত্মীয়কে করো তাহলে দান করার স্বাবের সাথে সাথে আত্মীয় সম্পর্ক জুড়ে রাখার যে সব সেই স্ববও তুমি পাবে যেমন আল্লাহ নবী বলছেন আসাদা কাতো আল্লাহ মিসকিনে সাদা কাতুন ওয়া সাদা কাতো আল্লাহ রাহমে সিনতান, তান সাদা কাতুন ওয়া যদি তুমি ফকির ও মিসকিনকে অন্যদেরকে দান করো তাহলে দানের যে সব সেটা তুমি পাবে কিন্তু যদি এই দানটা তুমি তোমার কোনো গরিব আত্মীয়কে দাও যেমন আপনি হয়তো ভালো আছেন আপনার অবস্থা হয়তো ভালো আছে কিন্তু হতে পারে আপনার কোনো গরিব আত্মীয় আছে যার অবস্থা হয়তো সেরকম না কোনো গরিব আত্মীয় আছে যে হয়তো খুব অভাবই তাই যদি আপনি আপনার গরিব আত্মীয়কে দেন আল্লাহ নবী বলছেন তাহলে আপনি ডবল নেকি পাবেন একটা হচ্ছে দানের নেকি আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক জোরার নেই এইভাবে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ আত্মীয় তার সম্পর্ক সাল্লাম বলছেন যদি তোমাদের মধ্যে কেউ চাই যে আল্লাহ তার রুজিতে বরকত দিন তোমাদের মধ্যে কেউ যদি চায় যে আল্লাহ তার রুজি বাড়িয়ে দিন সে যেন আত্মীয় তার সম্পর্ক শরীফের মুসলিমের কোনো মেহমান এলে ইসলামী অধিকার হচ্ছে ওই মেহমানের যে আপনি কম সে তিন দিন পর্যন্ত ওই মেহমানের খাতির তাওয়াজ করবেন ওই মেহমানের সম্মান করবেন ওই মেহমানের আতিথ্য আপনি ভালোভাবে করবেন তার আপ্যায়ন করবেন কারণ এটা আমাদের পারস্পরিক অধিকার হিসাবে আমাদেরকে জানিয়েছেন তাই কোন মেহমান যদি আসে তাহলে আপনাকে সেই মেহমানের খাতির করতে হবে তার সম্মান করতে হবে তার যেন কোন রকমের কোনো অপমাননা না হয় তার জন্য কোনো অসম্মান না হয় তার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে আর এটা একটা মনে রেখে এইভাবে আল্লাহ নবী মোহাম্মদ বলছেন রাহমা যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখেরাতকে বিশ্বাস করে তার উচিত হবে যে সে আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করবে আত্মীয়দের সাথে সে ভালোভাবে জুড়ে থাকার চেষ্টা করবে এই হাদিস গুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি ভাইরা আমার যে বিশ্ব নবী মোহাম্মাজুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ঘুরে রাখতে বলেছে বোহারি শরীফের হাদিসের মধ্যে আসছে যখন আল্লাহ তা আলা আর আমার কাছে উত্তম জিনিস হচ্ছে আমার ওই বায়ুরোহা নামক বাগানটা এটা সব থেকে উত্তম জিনিস হে আল্লাহ রসুল আমি এই বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই আপনি যেভাবে চান এই বাগানটা আপনি নিয়ে যেখানে দিতে চান যাদেরকে দিতে চান আপনি দিয়ে দেন এই বাগান আমার কাছে সব থেকে প্রিয় আর প্রিয় বস্তুকে আল্লাহ তার রাস্তায় দান করতে বলেছে আমি এই জিনিস আল্লাহ রাস্তায় এটা তো মূল্যবান বাগান তবু তুমি এই বাগানকে আল্লাহ রাস্তায় দান করতে চাও বলে হ্যাঁ আল্লাহ রসুল কারণ আল্লাহ বলেছেন উত্তম ও প্রিয় জিনিসকে দান করতে তাই আমি এই বাগানকে আল্লাহ রাস্তায় দান করে দিতে চাই তেমন রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন তুমি একান্তই তুমি দিতে চাও তাহলে আমার পরামর্শ হলো করে দাও তোমার বিশ্ব নী সাল্লাহ কিভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন আত্মীয়ত্ব সম্পর্ক গড়ার জন্য আত্মীয়দের মাঝে দান করে দিলে তাদের প্রতি আপোষে প্রেমপ্রীতি সৃষ্টি হবে এবং একসাথে তোমরা মিলেমিশে থাকতে পারবে ভাঙন আর বিচ্ছেদ সৃষ্টি হবে না তো আত্মীয়ত সম্পর্ক অটুট রাখার জন্য এবং আল্লাহ তার সেই বাগানটা তার চাচা ভাই অমুক তিনি দান করে দিলেন আমি বলতে চাইছিলাম যে নবী এখানেও আত্মীয়তার সম্পর্ক কিভাবে গোড়া যায় আত্মীয়দের সাথে কিভাবে জুড়ে থাকা যায় তার পদ্ধতি তার তরিকা আমাদেরকে বলে দিলেন তাই তো তিনি বললেন যে অভাবীদেরকে দান করলে শুধু দানের নেকি পাবে কিন্তু যদি আত্মীয়দেরকে দান করো তাহলে দানের নেকি এবং আত্মীয়ত্ব সম্পর্ক গড়ে রাখার নেকিও। আপনি পাবেন তাই যদি কোনো মানুষ চায় যে তার জাকাতের পয়সা তার কোনো আত্মীয়কে দিবে তাও কিন্তু সে দিতে পারে তবে এটা কোনো জরুরি নয় যে আপনি মনে আপনার একটি ভাই বা আপনার বোন বা আপনার আপন ফোফু তার অভাবী তাদেরকে যদি আমি বলেন যে এটা জাকাতের পয়সা তাই তাহলে নিবে না অথবা সেই ক্ষেত্রে এটা জাকাতের পয়সা আপনাকে আমি দিচ্ছি এটা বলারও কোনো দরকার নেই আপনার জাকাতের পয়সাও আপনি জাকাতের পয়সা না বলেও আপন ভাইকে আপনার বোনকে আপনার ফুফুকে বা আপনার আরও যারা নিকট আত্মীয় চাষাতো ভাই অমুক তমুক যারা আছে তাদেরকে আপনি নিজের জাকাতের মাল থেকেও দিতে পারেন তাতে কি হবে এইভাবে দানের নেকিও আপনি পাবেন আর সেই সাথে সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ারও লিখি পাবেন আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন জান্নাত যাওয়ার পদগুলো ধরতে পারি জান্নাত যাওয়ার উপায় উপকরণগুলো গুলো যেন আমরা অবলম্বন করতে পারি ও সাল্লীনা মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি ওয়াহবিহি আজমাইন । Bye. Bye-bye. Uh -huh.